দেখুন ইসলামের স্তম্ভ দেখুন ইসলামের খুঁটি সমূহ প্রতি বুধবার রাত এগারোটায় বাংলাদেশে ও রাত সাড়ে ভারতে বিস টিভি বাংলায় বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম আরহাম আলহামদুলিল্লাহ নবীন মহাম্মিহাবাদ সম্মানিত শ্রোতাও দর্শক মন্ডলী আমরা রিয়াদ কিতাব থেকে ধারাবাহিকতার সাথে আলোচনা শুনে আসছি আজকে আমরা যে অধ্যায় নিয়ে আলোচনা করব সেটি হলো জেহাদের গুরুত্ব ও তার হজিলত এ বিষয়ে ইতিমধ্যেই আমরা বেশ কিছু আলোচনা শুনেছি আজকে যে হাদিস থেকে আলোচনা শুরু করবো সে হাদিসটি হলেই ওয়ানিল বারা রাজি আল্লাহ আনহুকাল আতান্লাহাম রজুরুল মুকান্ন বিল হাদিদ্ বারাহ বিন আজেব রাজিয়াল্লাহালহু তিনি বলেন যে রসুল্লাহ সাল্লামের নিকটে একজন অস্ত্র সজ্জিত ব্যক্তি চলে আসছে লোহার অস্ত্র সজ্জিত ব্যক্তি আল্লাহ নবীর নিকটে আসলো ফকাল এবং বললেন ইয়ার রসুল আল্লাহ ও কাতিলু আউ অসলিম আমি কি আগে লড়াই করব তারপরে মুসলমান হব কাতিল বলেন না আসলিম সুম্মা কাতিল আগে ইসলাম গ্রহণ কর তারপরে লড়াই কর জিজ্ঞাসা করল যে আমি কি প্রথমেই লড়াই করব ইসলাম গ্রহণ করা পূর্বে আল্লাহকে বলল না প্রথমে তুমি ইসলাম গ্রহণ করো তারপরে লড়াই করো জেহাদ করো আসলামা সে ইসলাম গ্রহণ করল সুম্মা কাতাল ইসলাম গ্রহণ করে লড়াই করতে গেল ফাকুতিল তাকে শহীদ করে দেওয়া হলো ফাঁকা আল্লাহ রসুলসালাম তো আল্লাহ রসু বললেন আমিলা কালি ইবা উজিরা ক্যাথিরা আমল করল অনেক কম এবং স্বভাব পেল অনেক বেশি এখনই ইসলাম গ্রহণ করলো ইসলাম গ্রহণ করে সঙ্গে সঙ্গে জেহাদের মাঠে গেল তো আল ইসলামু ইয়াহাদিমু মা কানা কাবল ইসলাম গ্রহণ করার পূর্বে তার জীবনে যত পাপ ছিল ইসলাম গ্রহণ করার সাথে সাথে সব গুড়ে আলামাফ করে দিয়েছে তো ইসলাম গ্রহণ করার সাথে সাথে যখন জিহাদ করতে গিয়েছে তো তার ঘরে কোনো গুনাই নেই তো আমল করলো খুবই কম একটু মুসলমান হলো জিহাদ করল এবং সে শহীদ হয়ে জান্নাতে প্রবেশ করল মুফাকুন আলাই তিনি বলেন নবী করি বলেছেন্নতা নেই কোন ব্যক্তি যে প্রবেশ করবে ইউ হ্যাভু আই ইয়ার জিয়া সে যে আবার দুনিয়ায় আসতে চাবে এটা কেউ হবে না জাননাতে তুলনায় দুনিয়ার কিছু তুলনা করা যায় না তো যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে আবার যে দ্বিতীয়বার দুনিয়া আসার নামও নেবে না ইল্লা শহীদ তবে যে ব্যক্তি আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে ওই ব্যক্তি আবার চাইবে দুনিয়া আসতে ইয়াতা মান্না আই ইয়ার জিয়া ইলার দুনিয়া সে ব্যক্তি আশা রাখবে যে আল্লাহ তুমি আমাকে আবার দুনিয়ায় পাঠাও জান্নাতে প্রবেশ করার পরেও তার মনে আশা যাকবে আয় আল্লাহ আমাকে আবার দুনিয়া পাঠাও ফায়ুক তাল আসার আমার রাহিন এরপরে আমি ১০ বার আমাকে শহীদ করা হোক লিমা কারামাতে আরেকটি আছে লিমা ফাজিলা শাহাদতের যে ফজিলত অর্থাৎ মুজাহিদ শহীদ হওয়ার পর আল্লাহ তালা তাকে যে মর্যাদা দিয়েছে সে তখন চিন্তা করবে একবার শহীদ হলাম আল্লাহ তালা এত মর্যাদা দিয়েছে জান্নাতে তো আল্লাহর কাছে আশা রাখবে আল্লাহ তুমি আমাকে আবার পাঠাও দুনিয়ায় আবার শহীদ হয়ে আসি যেন আরও মর্যাদা বেশি পায় যান না আবদুল্লাহ আমর বিন আজ আল্লাহ তোমা তিনি বলেন রসুলাম বলেছেন আল্লাহ তালা শহীদের সব গুণা মাফ করে দেন ইল্লা দেয় তবে ঋণ পরিশোধ করেন না ঋণ মাফ করে দেন না। কারণ ঋণটা হল হকুকুল এবার বান্দার হক দুনিয়া যদি কারো কাছ থেকেও ঋণ নেয় তাহলে ঋণ ওই বান্দাকে পরিশোধ করে দিতে হবে এটা আল্লাহর হক নয় এটা বান্দার হক এই মানুষ প্রয়োজনে ঋণ নিতে পারে কিন্তু ঋণটি যত তাড়াতাড়ি সম্ভব ঋণ পরিশোধ করে দেওয়া দরকার কারণ ঋণের আল্লাহ আল্লাহতালা মাফ করবেন না এবং কেয়ামতের দিন ওই ব্যক্তির ঋণকে পরিশোধ করতে হবে কিন্তু সেখানে ঋণ পরিশোধের জন্য কোনো অর্থ থাকবে না রিয়াল দিরহাম থাকবে না সেখানে কি হবে সেখানে নিজের স্বভাব থেকে তার ঋণকে পরিশোধ করতে হবে আর স্বভাব যদি শেষ হয়ে যায় তখন তার গুণা নিয়ে তাকে হালকা করে আমার ঋণ পরিশোধ করে দিতে হবে তাহলে ঋণ কোনো দিন নেই এমনকি মুজাহিদকে আল্লাহ পাক সব গুণা মাফ করে দেবেন কিন্তু ঋণ মাফ করবেন না ওয়ানুতাল রসুরম কম ফাদাহা তিনি বললেন রসুল্লা সাল্লাম একদিন মুসলমানদের মাঝে দাঁড়িয়ে বক্তব্য দিলেন এবং সেখানে কি বললেন আল্লাহ রাস্তায় জিহাদ করা আল্লাহর প্রতি ব্যক্তি দাঁড়ালো ফকাল এবং বললো রসুল আর আইতা আয় আল্লাহ নবী সালাম আপনি বলুন আমি যদি আল্লাহ রাস্তায় জেহাদ করতে যে জেহাদ করতে যে আমি যদি শহীদ হয়ে যাই আমাকে যদি হত্যা করে দেওয়া হয় তাহলে আমার জীবনের যত গুণা আছে আল্লাহ কি মাফ করে দিবেন। দেবেন ফকাল রসুল্লাহ আল্লাহ রসুলের নাম হ্যাঁ আল্লাহ তাল সব গুণা মাফ করে দিবেন। এন কতিল ফি সাবির ও আন্তা সাবির মোহা জীবন তবে শোনো গুণা তোমার মাফ তখন হবে যখন তুমি আল্লাহ রাস্তায় কেতাল করবে জেহাদ করবে ও আন্তা সাবিরুন এবং জেহাদের যে যে তোমার যে কষ্ট হবে এই কষ্টের সময় ধৈর্য ধারণ করতে হবে মোহতাসিবন এবং এই ধৈর্যের বিনিময়ে সবাব আশা করতে হবে সবাব আশা করতে হবে মুখবিলুন ঘর মুদবির জেহাদের জন্য আগে বাড়তে হবে পিছনে আসা যাবে না শত্রু বেশি হোক কম হোক আক্রমণ বেশি হোক কম হোক জেহাদ যখন শুরু হয়ে যাবে তখন পিস্পা হওয়া এটা হারাম পিছে আসা যাবে না তুমি যদি জেহাদের মাঠে যে ধৈর্য ধারণ করো এবং তার বিনিময়ে তুমি সবাব চাও তুমি আগে বারো পিছিয়ে যদি না আসো তাহলে এই জেহাদের কারণে আল্লাহ তারা তোমার জীবনের সকল গুণা মাফ করতে পারেন সুম্মা সোম্মা রসুল্লাহ এরপরে আল্লাহ বলেন বললেন কৈফুলতা তুমি কি যেন প্রশ্ন করেছিলে সে বলল আর সে আবার সে প্রশ্নটি আবার সে বলল বলে হে আল্লাহনবীসাল্লাম আমি যদি আল্লাহর রাস্তায় কতল হয়ে যাই হত্যা হয়ে যায় শহীদ হয়ে যাই তাহলে আমার জীবনের সকল গুণাকে আল্লাহ তালা মাফ করে দেবেন্লাহ রসুল্লাহাম আল্লাহ রসুল্লাহ আসলাম তাকে বললেন নাম ও আন্তা সুন মহতিবন মকবিরুন গায়রা মুদবিরিন হ্যাঁ তুমি যে ধৈর্য ধারণ করো এর বিনিময় সবাবের আশা করো এবং আগে বারো পিছিয়ে যদি না আসো তাহলে তোমার সকল গুণা আল্লাহ মাফ করে দিবেন ইল্লা দেবেন তবে ঋণ আল্লাহ তালা মাফ করবেন না ইল্লা না স্পেশাল ভাবে এসে আমাকে বলেছে যে মুজাহিদের সব গুণা মাফ করে দেওয়া হবে কিন্তু ঋণ পরিশোধ করে না দিলে ঋণের গুণা তাকে বহন করবে তো তাহলে একটি গুণার কারণেও যদি জাহান্নামে চলে যেতে হয় তাহলে তার জন্য অত্যন্ত দুঃখজনক এর দুনিয়ায় কষ্ট করে জীবনযাপন করলেও মানুষের কাছ থেকে ঋণ না নিয়ে করা উত্তম বেশি আর যদি ঋণ নেওয়াও হয় তাহলে ঋণ পরিশোধের জন্য আল্লাহর কাছে তারা তেরো ঋণটা যেন পরিশোধ হয়ে যায় জাবির রাজু তালহু তিনি বলেন যে একজন ব্যক্তি এসে আল্লাহ নবীকে বলল আইনা আনা ইন কতিল আমি যদি এখন জেহাদের মাঠে যেয়ে আমাকে হত্যা করে দেওয়া হয় আমি যদি শহীদ হয়ে যাই আইনা আনা আমার ঠিকানা হবে কোথায় কল তিনি বলেন ফিল জাননা তোর ঠিকানা হবে জান্নাতকুন্নাফিহি সে হাতে খেজুর নিয়ে খেজুর খাচ্ছিল খেজুরটুকু হাতের খেজুরটা ফেলে দিয়ে সুম্মা কাত আলাহাতা কতিল জেহাদের মাঠে চলে যায় লড়াই শুরু করে দেয় কি সে শহীদ হয়ে যায় রওয়াহ মুসলিম মুসলিমের রেওয়ায়ত তাহলে দেখা গেল যে সাহাবা একরাম রিজওয়ানুল্লাহ আলহিম আজমাইন ওনারা শরীয়তের প্রত্যেকটি বিধান শোনার সাথে সাথে তার আমল করতেন একইন সহকারে শুনতেন এবং একইন বিশ্বাস করতেন যে আল্লাহ নবী ইসালাম যখন বলেছেন যে এর বিনিময় জান্নাত আর দেরি নেই যে হাতে যতটুকু খেজুর আসে এই খেজুরটুকু শেষ করা যেন তাদের জন্য এটা ভারী মনে হচ্ছে আমরা যাহাদের গুরুত্ব এবং এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি বিরতির পর বাকি আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হবো ইনশা ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল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 Watch presentations by the young orators of Islamic International School. Praise, I stand you Maryam Armaar, Saad Siddiqui, Ammar Allapur, Tasneem Dar, Misbah Sayyad, Sara Nuri and Parik Nai. Dua is a supplication. Obey Allah and obey His Messenger. Dekhun, Agami Prajan Mukhe, Tadir Mishone, Pothikrite,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 ইসলামিক শাসত বর্তমান মানব সমাজের মুক্তির উপায় কি জানতে হলে দেখুন ইসলামী সমস্ত সমস্যার সমাধান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 আর আমার দায়িত্ব বাংলায় সমস্ত স্থান হলো মসজিদ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 কিভাবে আমরা সঠিক নিয়মে নামাজ আদায় করব জানার জন্য দেখুন রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সালাদ পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আলহামদুলিল্লাহ ওসালাত আল্লাহ রসুল্লাহ সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী জিহাদের গুরুত্ব এবং ফজিল সংক্রান্ত অধ্যায় থেকে আমরা আসছি এ বিষয়ে আর একটি হাদিস আমাদের সামনে আছে সেটি হলে তিনি বলেন রসুলাম তিনি এবং তার সাহাব একরাম রওয়ানা হলেন হাত্তা সাবাকুল মুশরিকিন এলাল বদর কি বদরের মাঠে মুশ্রিকিনদের আগেই ইনারা পৌঁছে গেলেন আল্লা নবিসাল্লাম এবং তার সাহাব এখরাম ওনারা মুশরিকিন মক্কার মুশরিকিন যারা নাকি ব্যবসায়িক উদ্দেশ্যে তারা এসছিল তাদেরকে মূলত ধরার জন্যেই তিনি ওনারা বের হয়েছিলেন সে কাফেলাকে অ্যাট্যাক করার জন্য ওরাও যখন জানতে পেরেছে যে এরকম আমাদের এ ধরার জন্য আসছে তখন তারাও তাদের শক্তি সঞ্চয় করে মুসলমানের বিরুদ্ধে তারা প্রতিরোধ গড়ে তুলেছে তো যেই স্থানে যুদ্ধ হয়েছিল সেই স্থানের নাম হলো বদর সেই বদরের স্থানে ওই মুর্শিকিন্দে পৌঁছার পূর্বেই আল্লা নবী তার সাহবাগ সেখানে পৌঁছেছেন ওয়াজা আল মুসিকুন এরপরে মুর্শিকিনরাও সেখানে আসলো ফক্লা রসুল্লাহ তো আল্লাহ রসুল বললেন আমার আগে যেন তোমরা কেউ আগে না বেরো আমার বলার আগে আমার অনুমতি ছাড়া কেহ যেন তোমরা আগে না যাও ফাদানাল ফাদান তখন মুর্শিকিন না আস্তে আস্তে নিকটে আসতে লাগলো ফকল রসুল্লাহ তখন আল্লাহ রসুল বললেন কোম ইলা তোমরা প্রস্তুত হয়ে যাও ওই জান্নাতের জন্য যে জান্নাতের প্রশস্ত হবে জমিন এবং আসমান সমতুল্য অর্থাৎ এখানি? কাফেরদের বিরুদ্ধে জেহাদ করাটা মানে মনে করছে এটা জান্নাত লড়াই করো শহীদ হো জানাতে যাও কেমন জান্নাত যে জান্নাতের প্রশস্ত হবে জমিন এবং আসমানের সমতুল্য কালা তিনি বললেন ইয়া তো ওমায় বিন আল হাম্মা মাল আনসারি সাহাবি তিনি বললেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ রসুল এত বড় জান্নাত জমিন এবং আসমানের সমান জান্নাত এত বড় জান্নাত কল তিনি বললেন নাম হ্যাঁ কল তখন সাহি বললেন রাজা আনু নামিন এই আশা নিয়ে যে আমি যেন সেই জান্নাতের অধিকারী হতে পারি এই আশা আমার অন্তরে যাচ্ছে তিনি কাছে থলি ছিল সেখান থেকে সে খেজুর বের করে খাওয়া শুরু করলো মিনহু সেখান থেকে খেজুর নিয়ে খাচ্ছিল কল এরপরে সে জিজ্ঞাসা করলো এলা হায়াতলা বলছে এই যে খেজুরগুলি আছে এই খেজুরগুলো যদি আমি এভাবে খেতে খেতে খেজুর শেষ করতে চাই তাহলে অনেক লম্বা সময়ের দরকার এই খেজুর শেষ করতে অনেক লম্বা সময়ের দরকার বিধায় কি করতে হবে তো তার কাছে যে খেজুরটুকু ছিল সে খেজুরটুকু সে ফেলে দিয়েছে এবং মসৃকিনদের বিরুদ্ধে সে লড়াই লিপ্ত হয়েছে হাত্তা কতিল এমনকি তাকে শহীদ করা হয়েছে তো এই হাদিস থেকে আমরা জানতে পারলাম মুসলিমের সাহাবা সাহাবাইকার তারা জান্নাতের আশায় যখন জেহাদের ফজিলত শুনেছে তখন এতটুকু দেরি করাও তারা যেন নিজের জন্য পছন্দ করেন নাই যে একটি খাওয়ার জিনিস খাচ্ছি সেই জিনিসটি খাতে কতটুকু সময় লাগবে এতটুকু সমপরিমাণ দেরিও তারা করা পছন্দ করেন নাই তার আগেই তারা জেহাদের মাঠে চলে গেছেন আন হু কল যা আনা সুন ইলাল নবাসালাম আনা সজিয়াল্লাহ তেন তিনি বলেন যে কিছু লোক এসে আল্লাহ নবীকে বললেন যে আমাদের সাথে এমন কিছু লোক পাঠান যারা আমাদেরকে কোরআন এবং সুনতের শিক্ষা দিবে কোরআন এবং সুনতের শিক্ষা দিবে আমাদেরকে কিছু সাহাবি এমন পাঠান নতুন মুসলমান দূর থেকে এসছে সেখানে কিছু নতুন মুসলমান হয়েছে তো বলছে আমাদের জন্য কিছু মুআলিম পাঠান শিক্ষক পাঠান যারা কোরআন এবং হাদিস আমাদের শিক্ষা দিবে বা সাইলাই হিমসবে মিনা আনসার তো তাদের মাঝে সৌ উত্তর জন সাহাবিকে আনসারি সাহাবিকে আল্লা নবী সালাম পাঠালেন ওই গোত্রের কাছে ইয়ালাহুম আল কোর যাদেরকে বলা হতো কোর্রা কোরআনের কারি বিশেষ বিশেষ ব্যক্তি যাদেরকে বলা হতো ফিহিম খালি হারাম তাদের মধ্যে থেকে একজন ব্যক্তি ছিল হারাম নামক ব্যক্তি ইয়করাউন আল কোরআন সে কোরআন পড়তো ওয়াত এবং রাত্রিতে কোরআন শিক্ষা দিত ইয়াত আল্লামুন এবং সে কোরআন শিখত ওকান ও বিন নাহারি ইয়াজি উনিল মা আর দিনের বেলা মুসলমানদের জন্য দূর থেকে মিষ্টি পানি বয়ে নিয়ে আসত ফায়াদু ফিল মসজিদ এবং ওই পানি মসজিদে রাখত মুসলমানের জন্য সুবাহান্লা অয়াহ তায়াবিহু এবং সে লাখড়ি জমা করতো এবং সেটা বিক্রি করে জীবনযাপন করতো অয়াহ তরুন আবিহি তাম লাখড়ি জমা করতো সেটা বিক্রি করতো করে খাদ্য কিন্তু লি আহ লি আহলে সুফা যারা আল্লাহনবীর মসজিদে দিন শেখার জন্য অপেক্ষায় থাকে তাদের জন্য ওই ব্যক্তি খানা কিনে নিয়ে আসতো ওয়ালিল ফোকরা গরিব এবং আহলে সুফার জন্য ওই ব্যক্তি নিজের লাকড়ি কুড়িয়ে সেই লাকড়ি বিক্রি করে সেখান থেকে তার জন্য খাওয়া নিয়ে আসতো ফাবাত আহমুল নবীসাল্লাম তো আল্লাহ নবীসাল্লাম এদেরকে পাঠিয়ে দিল কোথায় ওই সেই মোয়াল্লিম বানিয়ে শিক্ষা প্রদানের জন্য ফারাজুল আহম বলছেন শত্রুরা তাদের সামনে চলে আসলো ফকাত আলু হোম কবলা আইয়াবলুগুল মাকান ওই যেই জায়গায় যেতে চাচ্ছে ওখানে পৌঁছার আগেই শত্রুরা এদেরকে রাস্তায় পেয়ে এদেরকে শহীদ করে দিল ফকা আলু যখন তাদেরকে শহীদ করা হচ্ছে তখন তারা বলছে আল্লাহ বাল্ল আন্না নাবি না আয় আল্লাহ তুমি আমাদের পক্ষ থেকে আপনার নবীর কাছে আমাদের এই বাণীটি পৌঁছিয়ে দেন আন্না আন কা আপনার প্রতি আমরাও রাজি হয়েছি আপনিও আমাদের প্রতি রাজি হয়েছেন ও আজ হারামা খালা আনাসিন তাকে একটি তীর দিয়ে তাকে নিক্ষেপ করা হয়েছে হাত্তা আন কাদু এমনকি তার তীর এক পাশে থেকে আরেক পাশে বের হয়ে গেছে ফকাল হারামুন তখন হারাম বলল আমি কসম খেয়ে বলছি আমি কামিয়াব হয়ে গেছি সফল হয়ে গেছি ফকাল রসুল্লাহ রসুল বললেন এ খুয়ানু যে তোমাদের ভাই তাদেরকে শহীদ করা হয়েছে হত্যা করা হয়েছে ওয়াই হোম কলু এবং তারা এটা বলছিল আল্লাহ তুমি তোমার নবীকে বলে দাও যে আমরা আপনাকে আমরা পেয়েছি এবং আমরা আপনার প্রতি রাজি হয়েছি আপনিও আমাদের প্রতি রাজু হয়েছেন বোখার মুসলিম হাদিস তাহলে এই হাদিস থেকে যে শিক্ষা এবং যে ফজিরত আমরা নিতে পারি সেটা হলে যে নবী করিম সাহা সাল্লামের সাহাবা একরাম ওনারা আল্লাহ রাস্তায় যখন দিন শেখার জন্য বের হয়েছে আর তখন তাদেরকে যখন সত্যুরা মেরেছে তো এতে তারা আফসোস করেন নাই এতে তারা দুঃখ প্রকাশ করেন নাই বরং তারা খুশি মনে শাহাদত বরণ করেছে এবং তারা স্বীকৃতি দিয়ে গেছে যে আমরা সফল হয়েছে। আমরা সফল হয়েছে কারণ মুসলমানদের মূল যেটা কাম্য সেটা হলো জান্নাত সে জান্নাত আমরা পেয়ে গেছি তিনি বলেন যে তার চাচা আনসবিনুদ্ধে অংশগ্রহণ করতে পারেন এবং সে বলছে আপনি যে মুশ্রিকিনদের বিরুদ্ধে প্রথম যে লড়াই করেছেন সেই লড়াইতে আমি অংশগ্রহণ করতে পারি নাই আমি পিছিয়েছিলাম আসহাদি কেতাল আল মুশ্রিক আল্লাহ যদি আমাকে আবার দ্বিতীয়বার মুসলিকিনদের বিরুদ্ধে যদি লড়াই করার সুযোগ দেয় লায়ু মা আসনাও তাহলে আল্লাহ তালা মানুষদেরকে দেখিয়ে দিবে যে আমি কি করি অর্থাৎ তার মনের ভিতরে প্রবল আশা যে ওই যুদ্ধে শরিক হইতে পারি নাই আল্লাহ যদি আমাকে আর একটা সুযোগ দিত তাহলে আমি যে কি করতাম এটা আল্লাহ ভালো জানে ফালাম্মা কানাউম ওয়াহদিন এরপর যখন উহুদের দিন আসলো এনকাশাফাল মুসলিমুন এবং মুসলমানরা যখন উহুদের মাঠে জেহাদের সময় প্রাথমিক পর্যায়ে মুসলমানরা আল্লাপাক তাদেরকে বিজয় দিলেন এরপরে মুসলমানরা যখন আল্লাহ নবী সাহাশালামের সেই হুকুম অমান্য করল যে সাহাবিকে জাবালের রোমাতের উপর তাদেরকে রেখেছিল এবং বলেছিল যে আমি নির্দেশ না যাওয়া পর্যন্ত তোমরা নিচে না তো মুসলমানরা যখন বিজয় হয়ে গেছে তারা ঘনিমতের মাল একত্রিত করতেছিল তো এই সাহাবি তারা মনে করছে তো জেহাদ তো শেষ হয়ে গেছে সত্তররা পলে গেছে তো আমরা এখন নিচে নামিয়ে সমস্যা নেই কিন্তু তাদের স্মরণ নাই যে আল্লাহ নবী নিচে নামতে নিষেধ করেছিলেন তো তারা নিচে নামার সাথে সাথে না পিছুন থেকে ওই পাহাড়ের উপর উঠেই উপর থেকে তিন নিক্ষেপ শুরু করেছে সেখানে প্রায় সত্তর জন সাহাবি শহীদ হয়ে যায় এবং আল্লা নবী সালাম তিনিও দাঁত মোবারক ভেঙে যান ওনার শরীরেও আঘাত প্রাপ্ত হয়ে যান তো সেই মুহুর্তে সে বলে এবং মুসলমানরা তখন পলায়ন করে খনেকের জন্য তো মুসলমানরা যখন পলে গেছে তখন এই ব্যক্তি ফকা বলছেন আর মুসিকা যা করেছে তাদের এক্য থেকে আমি নিজেকে সম্পূর্ণ আমার সম্পর্ক ছিন্ন করেছি মুসৃকিন্দা সত্তর জনকে শহীদ করেছে আল্লা নবীকে কষ্ট দিয়েছে ওনাকে জাখম করেছে তারা যে কাজ করেছে আমি এই কাজ থেকে নিজেকে সম্পূর্ণ আলাদা করছি সুম্মা তাকাদ্দা ফস্তাকবালা সাদবিন মাহ এরপর আগে গেলেন সাদ বিন মাহকে তিনি সামনে পেলেন পকাল এবং বললেন ইয়া সাদ আল জান্নাতদর বলছেন উহুদের পিছন থেকে আমি জান্নাতের সুগন্ধ পাচ্ছি উহুদের পিছন থেকে জান্নাতের সুগন্ধ পাচ্ছি আনাস বলল ফা বিহি বি সেফ তো দেখলাম যে তিনি জেহাদের মাঠে যে শহীদ হয়ে গেছেন আর তার শরীরে প্রায় আশিটারও বেশি বি সেফ আও তানাবি রহম আমি সাহেন বর্ষা তীর এবং তরবারির আঘাত তার শরীরে ছিল প্রায় আশিটারও বেশি বা কুতিল আমরা তাকে পেলাম যে তাকে শহীদ করে দেওয়া হয়েছে বা মাসালা বিহিল মুশিকুন মুর্শিক তাকে অঙ্গ হানি করে দিয়েছে তার অঙ্গ প্রতঙ্গ কেটে ফেলে দিয়েছে মা আরফ আাহু আহাদ উখ তু হু বানানিহি তাকে চেনার কোনো কায়দা ছিল না তার বোন তাকে তার আঙ্গুলি দেখে চিনেছে আনাস আনাস বলেন হাদিল আয়া কুন্না রাজনাহি আমরা মনে করি আল্লাহ পাকে যে আয়াত রিজালুন আয়াতু মা আহাদুল্লাহ আলাই যে মোমিনদের মধ্যে কিছু লোক এমন আছে যারা আল্লাহর সাথে যে প্রতিশ্রুতি করেছে সেই প্রতিশ্রুতি তারা বাস্তবে সেটাকে পূরণ করিয়েছে আমি মনে করি এই আয়াতটি ওনার বিষয়ে এবং ওনার মতো যারা নিজের যান মাল দিয়ে আল্লা রাস্তায় জিহাদ করেছে তাদের মতো ব্যক্তির পক্ষেই আল্লা পাখি আয়াত নাজেল করেছেন আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের অন্তরেও জিহাদের বাসনা দান করেন এবং যেখানে জিহাদের প্রয়োজন মনে হবে জেহাদের যদি সেরকম পরিবেশ তৈর হয়ে যায় এবং যখন জিহাদ ফরজ আইন আমাদের উপর যখন হয়ে যায় তখন যেন আমরাও আমাদের যান মাল নিয়ে আল্লাহ আস্তায় বের হতে পারি এই তৌফিক জন্য আল্লাহ ফাঁকা মাদ্রিকে দান করেন ও আখর দাওয়ানা আর আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরি বাকু আপনার সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন দুই তিন শূন্য এক সোট খৌড় তিন শূন্য শূন্য শূন্য আট তিন সুইফট বিআইসি খৌড় এ আর এ ওয়াই জিবি দুই দুই টাকা আমাদের ইমেল